আয়সা রাজিয়া তাল্হ্ন বর্ণিত তিনি বলেন আমি জানো এখনো দেখছি নবী সাল্লা এর ইহরাম অবস্থায় তাঁর স্মৃতিতে খুশবুর উজ্জ্বল রয়েছে